বাংলার সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শক যেখান থেকে আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আজকে আমরা এই দর্শে দর্শক আব্দুল আব্বাস যদি মানুষ যা দাবি করতো সে দাবির অনুযায়ী ছবি দিয়ে দেওয়া হতো তাহলে মানুষেরা একে অন্যের মাল এবং রক্ত ছবি চেয়ে নিত অর্থাৎ মানুষ যা দাবি করতো সে দাবি অনুযায়ী যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সে মানুষেরা অন্যের মাল অন্যের রক্ত অন্যের জীবনহানি সবকিছু তারা করে নিতিন যে ব্যক্তি দাবি করবে তার জন্য প্রয়োজন হলো দাবির স্বপক্ষে দলিল উপস্থাপন করা অলিয়ামু আল এমন কারা আর যে ব্যক্তি এই দাবির পাল্টা এনকার করবে অস্বীকার করবে তার উপরে কর্তব্য হলো সে শপথ করবে সুধি শুধুই অদর্শকবৃন্দ এ হাদিসটি অতি গুরুত্বপূর্ণ এ হাদিসটি ইসলামের বিচার সংক্রান্ত মূলনীতির অন্যতম ইসলাম কোন নীতির ভিত্তিতে বিচার করবে এবং যার যার হক তাকে দেবে না একজনের হক আরেকজন আত্মসাত করবে সেই সংক্রান্ত ফায়সাল কিসের ভিত্তিতে করবে ইসলাম কিন্তু এখানে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে এজন্য হ্যাদিসটার গুরুত্ব যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনি সমস্যায় পড়েছেন সমাধানে নাই ইসলাম সমাধান দিয়েছে আপনার ভিতরে একটি সম্পদ নিয়ে দুদল ঝগড়া করছে এ বলছে আমার ও বলছে আমার তাহলে কার হবে বিচারক কিসের ভিত্তিতে ফয়সলা দেবেন ইসলাম কিন্তু এখানে নীতিমালা স্থির করে দিয়েছে সেজন্য ইমাম ইবনু দাকিক আলঈদ رحمه الله تعالى تقولين هذا الحديث اصل من اصول الاحكام اي حديث تحدث اسلام الاحكام ما بدي بديا شنکران تو جوتو ملتی اسے تار مدو انتو من مرجع عند التنازع والخصام ایتی حدث جھگڑا فساد تنازع বিতর্ক এই বিতর্কের মধ্যে কিভাবে সমাধান করতে হবে তার এই সমাধানের মূলনীতি অতএব শুধুও দর্শকবিন্দু আমরা সহজেই বুঝতে পারলাম হাদিসটা কতখানি গুরুত্বপূর্ণ যে হাদিসটা ইসলামী বিচারক যারা তারা কিভাবে বিচার করবেন সে বিচারের নীতিমালা সেখানে উল্লেখ করা হয়েছে একটি সম্পদ নিয়ে দুই দল মারামারি করবেন লড়াই করবেন এবং উভয়ই এটার দাবিদার হবেন কিসের ভিত্তিতে কাজই জাস্টিস বিচারপতি বিচার করে দেবেন সেই নীতিমালা কিন্তু অত্র হাদিসে পরনীত হয়েছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি আমাদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন সংক্ষেপে নীতিমালা বলে দিয়েছেন যার সমাধান হবে তার আসল তার মূল নির্দেশনা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলিহ্লাম পেশ করেছেন এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলাম যে একটা শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম যে প্রত্যেকের হক সেটা কিন্তু স্থির করে দিয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলেন স্বামীর কি হক স্ত্রীর কি হক পিতা পুত্রের কথা বলুন পিতা কি হক পুত্রের কি হক প্রতিবেশীর কথা বলুন প্রতিবেশীর কি হক মুসলিম প্রতিবেশীর কি হক কাফির প্রতিবেশীর কি হক একটি মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে অমুসলিম বাস করলে তার কী হক আন্তর্জাতিকভাবে পরস্পরের কি হক কী অধিকার মানবাধিকার কী সবগুলি কিন্তু ইসলামের ভিতরে অতি সুনিপুণভাবে ব্যাখ্যা করে খাত খাত উল্লেখ করে পরিষ্কার করে ইসলাম ব্যাখ্যা দিয়ে দিয়েছে সুতরাং আমরা এই বক্তব্যের মাধ্যমে সহজেই জেনে নিতে পারি যে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠতম জীবন বিধান যে বিধানের তুলনা নেই এবং ইসলাম ছাড়া যত বিধান আছে সবগুলি হচ্ছে মানুষের রচিত অথবা বিগত আসমানি জমানার বিকৃত রূপ এখানে রসুলসল্লাহ লাউ ইউর আওয়ুষকে যদি যা দাবি করত সেই দাবি অনুযায়ী দিয়ে দেওয়া হতো মানুষ কিন্তু চাইতো অন্যের মাল মানুষ চাইতো অন্যের জীবন তাগুলি দিয়ে দেওয়া হতো এত সস্তা না মানুষের কাছে মানুষের সম্পদ নিরাপদ মানুষের কাছে তার জীবন নিরাপদ এইটা আপনি আমি জবরদস্তি করে কিছু করতে পারবো না এজন্য কেউ চাইলে আল্লাহ আলাল যে ব্যক্তি দাবি করবে যে সম্পর্কটা আমার দলিল নিয়ে আসো। কাগজপত্র নিয়ে আসো যে দাবি করবে এ আমাকে হত্যা করেছে হত্যার বদলে হত্যা দলিল নিয়ে আসো সাক্ষী নিয়ে আসো প্রমাণ নিয়ে আসো প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না এজন্য ইসলাম কারোর প্রতি অবিচার করে নাই প্রত্যেকের হক ঠিকমতো প্রদান করেছে আচ্ছা ধরুন তো আমরা কয়েকটা উদাহরণ এর মধ্যে দিতে পারি যেমন একজন মানুষ এসে বসলে যে অমুক জিনা করেছে এখন বেবিচার করেছে একটা কথা বলে দিল সাক্ষী কোথায় আল্লাহ রাবাহ আয় বলছেন তোমাদের মধ্যে যে সমস্ত নারীরা ফাঁহেসা কাজ করবি যদি তারা জিনা বেবিচার লিপ্ত হয় তাহলে এর উপরে চারজন সাক্ষী লাগবে চারজন দেখে নাই সাক্ষী নাই আপনি অন্যায়ভাবে বলে দেবেন জবরদস্তি করবেন এ অধিকার কিন্তু ইসলাম দেয় নাই الله رب والذين يرمون المحسنات ثم لم يأتوا بأربعة شهداء جميعا مصطلوكه را شطي شادو بي در بطي او باب ده اتبور تر بقه كنو شاكيان جلد تا در كي بطرقات کرو اسلام قد شندور بي دان بي شطرن اپنی যে একজন জিনার কথা বলে দিল তা কিন্তু হবে না একজনের চরিত্র হানিকর কথা বলে দিল তার জন্য কিন্তু সাক্ষী লাগবে আর সাক্ষীর ক্ষেত্রে আগেই বলেছি যে সাক্ষীরা অবশ্যই আল্লাহকে ভয় করবেন কাজী যখন সাক্ষীদের কাছ থেকে সাক্ষ্য নেবেন তখন তাদেরকে এই সাক্ষীর পরিণতির কথা জানিয়ে দেবেন কারণ তাদের সাক্ষীর উপরে একজনের নির্দোষতা অথবা একজন দোষী এটা নির্ভর করছে অনুরূপভাবে মাল সম্পদের বেলায় একজন মিথ্যা সাক্ষী যদি দেয় তাহলে অন্যের মাল আত্মসাদ হয়ে যাচ্ছে হারাম হয়ে যাচ্ছে জুলুম হয়ে যাচ্ছে সুতরাং কাজই তাদের কাছে যখন সাক্ষী গ্রহণ করবেন তখন তাদেরকে অবশ্যই আল্লাহর ভয়ে স্মরণ করিয়ে দিতে হবে সাক্ষী হওয়ার গুণাবলী স্মরণ করিয়ে দিতে হবে সাক্ষীর পরিণতি কী সেটাও জানিয়ে দিতে হবে মিথ্যা সাক্ষী দিতে তার অশুভ পরিণতি কী হবে সেটাও বলে দিতে হবে তারা যেন ইমানের কথা স্মরণ করে আল্লাহর কথা স্মরণ করে ন্যায়সঙ্গত সাক্ষী দে তাহলে এবং মিথ্যা যে কঠিন সে সম্পর্কে তাকে হুঁশিয়ার করা হবে তখন কিন্তু ওই লোককে মিথ্যা সাক্ষী দেবে না এই জন্য আল্লাহ রবীন্দ্র বলছেন তোমাদের মধ্যে যে সমস্ত নারীরা ফাহিসা কাজ করবে এর উপরে চারজন সাক্ষী নাও যারা অপবাদ দেবে তারা যদি আবার সাক্ষী না নিয়েও আসে তাহলে তাদের জন্য উল্টা শাস্তির ব্যবস্থা বলেছেন যে লাম তারা যদি চারজন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে তাদের জন্য ফাজিলি দু তাদেরকে জল করো তাদেরকে প্রহার করো কাজেই সাক্ষীর ব্যাপারে ইসলাম অতি যত্নবান শুধুও দর্শকবৃন্দ সময়ালে একটা ছোট্ট বিরতির বিরতি নিচ্ছি তারপর আবার ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ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 कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित अल आल कुरान जीवन घनी विधि विधान आज रे दस टुन सम्प्रचार सकाल नीस टी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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इनिया शिक्षा कधारण उदाहरण आज रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगल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 সম্মানিত সুযোগ দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শরীয়তে কিছু কিছু বিষয় আছে হাত যেখানে ফৌজদারি দণ্ডবিধি আছে তো এখন ফৌজদারি দণ্ডবিধিতে যেমন একজন মত পান করল কিনা একজন মিথ্যা ও বাদ দিল কিনা এগুলির বিচার করার জন্য কাজীকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেখানে তাকে সাক্ষী নিতে হবে আল্লাহ রব্বুরা আয়মিন বলছেন ও আশিদু জাই আদলিম মিনকুম তোমাদের মতো থেকে ন্যায়পরায়ণ দুজনের সাক্ষী তোমরা গ্রহণ করো ন্যায়পরায়ণ দুজনের সাক্ষী নিতে হবে এখানে ন্যায়পরায়ণের কথা বলা হয়েছে এবং ন্যায়পরায়ণ না হলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আপনি লক্ষ্য করুন যে সমস্ত লোকেরা কারোপতি অপবাদ দেবে এবং সাক্ষী না নিয়ে আসবে তাদেরকে আল্লাহ রব আলমের শাস্তির কথা বলেছেন এবং বলছেন তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আল্লাহ রবুল্লাহ আলমে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলম কঠোরভাবে নিষেধ করেছেন যে তারা ফাঁসেক ফাঁসেকদের কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না কাজেই শরীয়ত সেখানে বলছে ওয়া সিদু জাওয়াইয়া মিনকুম তোমাদের মধ্যে দুইজন ন্যায় পরায়ণ পুরুষ সাক্ষী তোমরা গ্রহণ কর তাহলে সাক্ষী গ্রহণ করতে হবে নতুবা হবে না অনির্ব বিবাহের ক্ষেত্র বলা হয়েছে যে দুইজন পুরুষ অথবা দুজন নারী ন্যায় পরায়ণ তাদের সাক্ষী গ্রহণ করার মধ্য দিয়ে বিবাহ কার্য সম্পন্ন হবে এতে স্পষ্ট বুঝা যায় যে কোনো হজদারী করবেন ফৌজদারী দণ্ডবিধি আপনি কার্যকরী করবেন এক্ষেত্রেও আপনার জন্য তথ্য উপাত্ত প্রমাণ সাক্ষী সবই লাগবে না হলে কিন্তু বিচার করা যাবে না অনুরূপভাবে আমরা দেখতে পাই মাল সম্পদ নিয়ে ফাসাদ হচ্ছে জালিয়াতি হচ্ছে এবং জবরদহল হচ্ছে ক্ষেত্রে যারা বিচারক তাদের দায়িত্ব অনেক বেশি যারা সমাজ পরিচালক তাদের দায়িত্ব অনেক বেশি তাদের প্রতি রসুলসল্লা আলিয়াসাল্লাম এই নীতিমালা উপস্থাপন করে বলেছেন যে যারা এই দাবি করবে তাদেরকে অবশ্যই দলিল পেশ করতে হবে প্রমাণ পেশ করতে হবে প্রমাণ পেশ ছাড়া তারা কোনো কিছু পাইতে পারে না অতৈব বিচারক দলিল প্রমাণের সাপেক্ষে বিচার করবেন একটা কথা মনে রাখতে হবে যে ইসলাম কাজীদেরকে বিচারকদেরকে এই সুযোগ দিয়েছে যে তারা বাহ্যিকভাবে যে দলিল প্রমাণগুলি পাবেন সেগুলি যাচাই বাঁচাই করেই তারা ফয়সালা দেবেন কিন্তু তার অভ্যন্তরে কোনো কিছু যে থাকে এর খবর আল্লাহ রবুল্লা আলমিনী ভালো জানেন এর জন্য তারা বাহ্যিকভাবে যে সমস্ত সাক্ষী প্রমাণ পাবেন এর আলোকেই তারা বিচার করবেন তাদের বিচার যদি ন্যায়সঙ্গত হয় তারা অবশ্যই উত্তম পারিতৌষিক পাবেন শুধুও দর্শকবৃন্দ তো বিচারের ক্ষেত্রে শরীয়ত কী নীতিমালা দিয়েছে আপনারা সহজেই বুঝতে পারলেন কিন্তু যদি দেখা যায় কেউ এনকার করে অস্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তাকে হালাফ করতে হবে তাকে কসম করতে হবে আর কসম কার নামে করবে কেননা রসুলসল্লা আলিয়াল্লাম নিষেধ করেছেন বাপদাদার নামে কসম করতে আল্লাহ আল্লাহ করেছেন তোমাদের কেউ যদি হলফ করতে হয় সেজন আল্লাহর নামে কসম খায় আউল ইয়সমত অতবা চুপ থাকে যদি দেখা গেল যে কারোর উপরে কোনো বক্তব্য দেওয়া হলো কোনো দাবি আসলো কিন্তু সে এনকার করল অস্বীকার করলো আর বিচারক বা মুদ্রায়ী যিনি দাবি করেছেন বিচার তিনি কিন্তু কোনো দলিল দস্তাবেজ বা প্রয়োজনীয় নথিপত্র পেশও করতে পারেন নাই দাবি সেই ক্ষেত্রে যিনি অস্বীকার করবেন তিনি যদি স্বীকার করে নেন যার উপরে দাবি করেছে তিনি যদি স্বীকার করে নেন এবং স্বীকারটা যেন জবরদস্তিমূলক না হয় স্বেচ্ছায় স্বীকার করে তাহলে তার স্বীকারোক্তিই প্রমাণ পক্ষান্তরে জবরদস্তি করে স্বীকারোক্তি আদায় করার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই যদি তিনি অস্বীকার করেন তাহলে তার উপরে কী হচ্ছে ওলিমিনু আলাম যে ব্যক্তি এনকার করবে অস্বীকার করবে তার উপরে আছে ইয়ামিন বা শপথ তিনি শপথ করবেন আর শপথ করতে হবে একমাত্র আল্লাহর নামে আচ্ছা বলুন তো শপথটা আল্লাহর নামে কেন যখন অবিশ্বাসের পালা আসে তখন কিন্তু আমরা এমন একজন সত্তার নাম নেই যে সত্তার নাম নিলে মাথা নত করতে বাধ্য বলুন তো এক্ষেত্রে আল্লা সালা কি এমন কোন সত্তা আছেন যার নাম নেওয়ার সাথে সাথেই মাথা অবনত করতে বাধ্য সুতরাং আল্লাহর নামই একমাত্র নাম যার নামেই শপথ করা যাবে এছাড়া আর কারো নামে শপথ করা যাবে না এমনকি প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সদ্দুল্লাহ আরাম বলছেন যে ব্যক্তি হ্যালফ করবে মান হ্যা আল্লাহ অন্যের নামে এই যে ব্যক্তি হলফ করবে ফাখাদা আও আশা রাখে সে কুফুরি করল অথবা সেরেক করলো অন্যের নামে কসম খাওয়া এটা সর্বুতভাবে ইসলাম নিষেধ করেছে অথচ আমাদের কালচার কথায় কোথায় কসম আর কথায় কোথায় কসম খাওয়া মিথ্যাবাদীদের একটি আচরণ মোনাফিকদের একটি আচরণ কথায় কোথায় কসম খাওয়া কসম করতে গিয়ে আমরা আল্লাহর নামে কসম না খেয়ে আমরা কিন্তু বিভিন্ন সৃষ্টির নামে কসম খাই এটা হচ্ছে সিরক আসর ছোট সিরেক এ থেকে অবশ্যই নিবৃত থাকতে হবে কসম করলে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে এছাড়া আর কারো নামে না অনুরূপভাবে আল্লাহর ঘর কাবার কসম খাওয়া যাবে না খাইতে হবে কাবার ঘরের যে কাবার মালিক যে আল্লাহ এজন্য ওরব্বিল কা বা কার রবের কসম এভাবে কসম খাইতে হবে কোনো মসজিদের কসম খাওয়া যাবে না যেহেতু এটাও একটা মখলুক আল্লাহর সৃষ্টি তার নামে কসম খাওয়া যাবে না তবে কেউ যদি মসজিদে গিয়ে বলে যে এই মসজিদের মালিক যে আল্লাহ তার নামে কসম খাচ্ছি তাহলে কোনো দোষ নেই সুতরাং আমাদের সামাজিক কালচার যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এমন সব কিছু কাজ আমাদের মধ্যে কুসংস্কার হিসাবে ঢুকে গেছে এবং যার আবর্জনায় আমরা জড়িয়ে পড়েছি আমরা কোথায় কোথায় সেদিক করছি কোথায় কোথায় নাফরমানি করছি শুধুও দর্শকবৃন্দ প্রাসঙ্গিকভাবে কথাগুলি বললাম আপনাকে যদি কখনও আদালতে গিয়ে কসম খাইতে হয় কাজের সামনে তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করে কসম খাবেন আর খাবেন একমাত্র আল্লাহর নামে অন্যের নামে কসম খাওয়া যাবে না কাজেই কসম খেয়ে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস নিয়ে নেয় তাহলে সে যদি অন্যায়ভাবেও নেয় তার বিচার আল্লাহর বলে আলেমিন করবেন এক্ষেত্রে মুদ্রাহী আহ্বানকারী বা বিচার বিচারপ্রার্থী তিনি কসম খাইলেই ছেড়ে দেবেন কেননা কসম যেহেতু খেয়ে ফেলেছে আর তাকে আটকানোর কোনো উপায় নেই অতএব কসমটি যেন যত্রতত্র না হয় সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে রসুলসাল আলীউসাল্লাম উক্তবাণীর মাধ্যমে আমাদেরকে বিচার করার নীতি স্থির করে দিয়েছেন সুতরাং সেই নীতির আলোকেই আমাদেরকে বিচার সম্পন্ন করতে হবে রসুলসাল্লাম এটাও বলে দিয়েছেন যদি এই নীতি না থাকতো। তাহলে মানুষ দাবি করে সে অন্যের সম্পদ নিয়ে নিত মানুষ দাবি করে অন্যকে খুন করে ফেলতো। আর এই সম্পদ আত্মস্বাদ এবং খুনের মতো মহাপাপ সমাজের ভিতরে ছড়িয়ে পড়তো সমাজ ত্রাসের রাজ্যে কায়ম হয়ে যেত কার মাল কে নিত জবরদস্তি ও জুলুম ও অত্যাচার সর্বত্র ছড়িয়ে যেত ইসলাম সকল প্রকার জবরদস্তিকে সকল প্রকার অন্যায়কে সকল প্রকার অবিচারকে সকল প্রকার জোরদখলকে সবটাকে থেকে দিয়েছে বন্ধ করে দিয়েছে করা যাবে না রসুল সাল্লা ইসলাম বলছেন যদি মানুষকে দেওয়া হতো যা চাইতো চাইলেই পাওয়া যেত চাইবেন কি চাইলেই পাওয়া যায় না আপনার কি না সেজন্য আপনাকে দলিল নিয়ে আসতে হবে প্রমাণ নিয়ে আসতে হবে বিচারক সেই প্রমাণের সাপেক্ষে বিচার করবেন আর যার প্রতি দাবি করা হলো তার কাছে যদি কোনো সাক্ষী প্রমাণ না থাকে তিনি কসম করবেন কসম করে তিনি এ দায় মুক্ত হতে পারবেন নতবা তিনি দায় মুক্ত হতে পারবেন না শুধুও দর্শক বৃন্দ এ আলোচনার মাধ্যমে বোঝা গেল যে ইসলাম কত উঁচু ধর্ম এবং ইসলাম কত ন্যায়পরায়ণ এবং ইসলাম অন্যের হকের বেলায় কত যত্নবান একজন আরেকজনের হক যেন আত্মসাত না করে সে ব্যাপারে কত সুতীক্ষণ নজর রেখেছে এবং নীতিমালা স্থির করেছে আজকে যারা বিশ্বে যত কানুন যত আইন আদালতগুলি আমরা দেখছি মানব প্রচিত আইনগুলি সেগুলি কিন্তু যদি আমরা মৌলিকত্বের দিকে খুঁজে দাঁড়াই তাহলে দেখতে পাবো যেগুলি কিন্তু ইসলাম থেকে হাওলাত করে নিয়ে এসে কিছুটা মডারেট করে নিজের মতো করে সংযোজন বিয়োজন করে এগুলি সাজানো হয়েছে কাজেই অরিজিনাল বা আসলের দিকে ফিরে যাওয়া ছাড়া কোনো গতি নাই আর আসলের দিকে ফিরে গেলেই আমরা কিন্তু বিশ্বশান্তি পাবো এছাড়া বিশ্বশান্তির কোনো বিকল্প পথ নাই শুধুও দর্শকবৃন্দ এবারে আসি যারা বিচার কার্য পরিচালনা করেন তারা কিন্তু গুরু দায়িত্ব পালন করেন আর তারা যেহেতু গুরু দায়িত্ব পালন করেন সেহেতু তাদের মর্যাদাও অনেক বেশি তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন রসৌল্লাহ সাল্লসালাম বলে দিনে বিচারের দিনে আল্লাহর আরসের সায়া ব্যতীত যখন কোনো সায়াস থাকবে না তখন তার মধ্যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার আড়সের সায়ার নিশ্চয় স্থান দেবেন তার মধ্যে আদি। যিনি ও বিচারক শাসক যিনি শাসন করেন যারা শাসক হবেনি যে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে তার স্থান সেবেন কিন্তু যারা ফাশেখ ফাজর হবেন তাদের পরিণতি কি হবে রসুল সাল্লুসাল্লাম বলছেন আল কোভাতু বিচারক তিন শ্রেণীর واحد في الجنة اكثر نرى بيشارك جرى جنتي جابن واثنان في النار اور دوش نرى بيشارك ترى جابن كنتو جهنم كون اكثر نرى بيشارك جرى جنتي جابن فأما اللذي في الجنة جه جنتي جابن فرجل عرف الحق فقضا به جلوك تحق جانلو امان حق انو جي فائسل اكلو دولي البرمانر بيتي تي شق وبرمان نيه حق جنه তারপরে ফায়সলা করলো সেই লোকটি হবে সেই বিচারক হবে জান্নাতি পাকান্তর ওরাজুলনা আরাফাল হক আরেক বিচারক যে হক জানল কিন্তু পার্থিব স্বার্থের কারণে সে ডাইভার্ট হয়ে গেল হকচ্যুত হয়ে অন্যায়ভাবে ফাইসলা দিয়ে দিল সেই লোকটা হবে জাহান্নামী এবং তিন নম্বরে বলা হয়েছে ওরাজুল তালিন তৃতীয় প্রকার জাহান্নামী হবে ওই বিচারক যে তার অজ্ঞতা প্রশুত। জ্ঞান নাই যাচাইচাই নাই সে ফা দিয়ে দিল ফাহিনা আর সে হবে জাহান নামে শুধু ও দর্শক আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইসলাম এমন একটি জীবন বিধান যে বিধানে কাজীরা বিচারকরা কীভাবে বিচার করবেন সে নীতিগুলি স্থির করে দেওয়া হয়েছে কেউ কিছু দাবি করলে তার পক্ষে অবশ্যই দলিল উপস্থাপন করতে হবে আর যার প্রতি দাবি করা হয় তিনি অবশ্যই শপথ করে নেবেন শপথটি সেরেফ আল্লাহর নামেই হতে হবে অন্য কোনো নামের শপথ করা যাবে না অনুরপাবে আমরা জানতে পারলাম যারা কোরআন ও সন্ন্যের আলোকে ন্যায় বিচার করেন তাদের মর্যাদা খুবই বেশি এতে আমাদের কাছে প্রতিয়মান হলো ইসলাম এমন একটি জীবন বিধান। যা আমাদের ইহলৌকিক জীবনের শৃঙ্খলা সাজিয়ে দেয় এবং পরলৌকিক জীবনের মুক্তিও আমাদেরকে নিশ্চিত করে দেয় তাই আসুন আমরা ইসলামের এই মৌলিক নীতিমালাগুলি বুঝি আমিন. এবংেরকুলনাম রহমত सक सम कथारे ইসলামী প্রশিক্ষণ আপনার পেহে কোথায় আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস একজন লোক নবীজির কাছে আসলো जिज्ञेस कर लल हे रसल सल्लाजी जिज्ञेस करोम लोकटी चतुर्थ बार जिज्ञेस करलोर के नबीजी तुम्हारा मैंने चार भागर तीन भाग अर्थात पचात्तर पार्सेंट जाए मायर दिखे ए चार भाग एक भाग और थाथ 25 छः नम्बर, नम्बर तीन हजार एक छबीजाम तुम्हारे मेर पैर नीचे